আমাদের একান্ত পরিচিত এক যুবক সে খুব অনুতপ্ত হয়ে নিজের সম্পর্কে বলছিল জাহিলি জীবনে আমি আমার এই দু চোখ দিয়ে বহু নাফরমানি করেছিলাম মহান রবের অনেক অবাধ্যতায় লিপ্ত ছিলাম হঠাৎ একদিনের ছোট্ট একটি হাদিস আমার নজরে পড়ল এই হাদিসটি আমার চোখের উপর যাওয়া গুনাহের কালো আবরণকে অস্ত্র দ্বারা পরিবর্তন করে দিল আমি খুব দ্রুতই সেই হাদিসটি মুখাস্ত করে নিলাম দু প্রকার চোখ কে জাহান নামের আগুন স্পর্শ করবে না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 যুবক তুমিও ভেবে দেখো আপন চোখের কৃতকর্ম সম্পর্কে নিশ্চয়ই তোমার জানা আছে কেমন চোখ নিয়ে তুমি তোমার রবের সামনে দাঁড়াবে কেমন চোখ নিয়ে তুমি তোমার রবের সামনে দাঁড়াবে